কেস স্টাডি আফ্রিকাই ইন্টারনেটের বিকাশ এবং ইন্টারনেট গভর্নেন্স টোয়ালা নিওরেন্ডা জেরে ও তেসফায় বিরু বাইশ মে দুই সাল কেস স্টাডি আফ্রিকায় ইন্টারনেটের বিকাশ এবং ইন্টারনেট গভর্নেন্স সারাংশ বিশ্বব্যাপী ইন্টারনেট বিস্তৃত হারে বৃদ্ধি পাচ্ছে যা লেনদেন যোগাযোগ শিক্ষা সামাজিকীকরণ এবং দৈনন্দিন জীবনের প্রায় প্রতিটি পরিবর্তনের নতুন উপায় নিয়ে আসছে তবে ইন্টারনেটের সুবিধাগুলি এখনও সুষমভাবে বিতরণ হয়নি আফ্রিকায় ধীরগতির সূচনা সত্ত্বেও এখন ইন্টারনেট ব্যবহারের হার দ্রুত বাড়ছে এবং এর রূপান্তরমূলক প্রভাব ক্রমশ উপলব্ধ হচ্ছে আফ্রিকা ইন্টারনেট দ্রুত বৃদ্ধি পাচ্ছে ইন্টারনেট প্রবেশের হার বর্তমানে প্রায় বিশ শতাংশ এবং বাড়ছে মোবাইল সাবস্ক্রিপশনের হার প্রায় সত্তর শতাংশের কাছাকাছি এবং মোবাইল ব্রডব্যান্ড অ্যাক্সেস ইন্টারনেট সাবস্ক্রিপশনের 9০ শতাংশ এরও বেশি কিন্তু এই সামগ্রিক সূচকগুলো বড় ধরনের বৈষম্য আডাল করে উচ্চ প্রান্তে মরক্কোর মতো দেশগুলিতে প্রবেশের হার পঞ্চাশ শতাংশ এর উপরে তবে অন্য প্রান্তে এমন দেশ রয়েছে যেখানে প্রবেশের হার দুই শতাংশের নিচে এবং বেশিরভাগ দেশের ইন্টারনেট প্রবেশের হার দশ শতাংশের কম বিশ শতাংশ সীমার অনেক নিচে যা ব্রডব্যান্ড বিনিয়োগের অর্থনৈতিক সুবিধা অর্জনের জন্য গুরুত্বপূর্ণ বলে মনে করা হয় তবে সাম্প্রতিক বছরগুলোতে নিবেদিত প্রযুক্তিবিদ ব্যবসায়ী নীতিনির্ধারক নাগরিক সমাজ এবং ব্যক্তিদের সম্মিলিত প্রচেষ্টা ফল দিতে শুরু করেছে এটি উন্নত ফলাফল নির্দেশ করে এবং ইন্টারনেটের দ্বারা প্রদত্ত সামাজিক এবং অর্থনৈতিক সুবিধার জন্য ভিত্তি স্থাপন করছে